আলহামদুলিল্লাহ মুসালিম নবীন আলহিফ আজমাই আমরা সুরাল আরাফের একশো আটত্রিশ নম্বর আয়াত থেকে তার শুনছি গত সপ্তাহে আমরা একশো আটত্রিশ নম্বর আয়াতের শুরু করেছিলাম সামান্য একশু বাকিটুকুন আজকে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করার চেষ্টা করব আমাদের কাহিনী আমরা এসেছি এবং মুসা সালামের কাহিনী টেসা কোরআনে পাখি অনেকগুলো সুরাতে এসেছে কোন কোন সুরায় কিছু অংশ বাকি সুরায় আর এডিশনাল অংশ কোন জায়গায় মুখতাসার কোন জায়গায় একটু লম্বা যাই হোক এখানে যে প্রসঙ্গ ছিল একশো তার দলবল সম্পর্কে বলা হচ্ছে আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম বেআইন এই কারণে যে তারা আমার আয়াতকে মানতে অস্বীকার করেছে এবং তারা এগুলো থেকে গাফের থেকেছে আর আমি ওয়ারিস বানিয়ে দিলাম ওই কাউমকে তাদের উত্তরাধিকার বানিয়ে দিলাম ফেরাউনের পরে পৃথিবীর বা ওই অঞ্চলের দায়িত্ব চলে আসলো ওই কউমের উপরে যে কাউমটা ছিল ইস্তাদা আফুনা অনেক নিগৃহীত হচ্ছিল নির্যাতিত হচ্ছিল যাদের প্রতি দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে ফেরাউনের পক্ষ থেকে এই বনি ইসরায়েলকে আমি তাদের ওয়ারিস বানিয়ে দিলাম মশারেকালা গরে পূর্বে এবং পশ্চিমে বলতে সিরিয়া ফিলিস্তিন উভয়টাকে বেলাদ দুসাম এর উভয় অংশকে মিন মিশর শহর মিন করা হয়েছে আল্লাতি বারাক না ফিহা যেখানে আমি অনেক বরকত দিয়েছি বেলা উসাম বেলাদুল বারাকা ফিলিস্তিন সিরিয়া এগুলো বরকতময় জায়গা সুরাবণী ইসরায়েল এসেছে আল্লাতে বারাক নাহাউ এরপরে মিশরেও অনেক খাইরো বরকত আল্লাহ তালা দিয়েছেন তো এই এলাকাকে এলাকায় তাদের বনি ইসরায়েলের সেখানে সুদিন আসলো আর ফের আউনের দিন হয়ে তাকে ডুবে মরতে হল ওতাম্মাল হোসন আলা ইসরায়েলের উপরে তোমার রবের সত্য কথা সুন্দর কথা পরিপূর্ণ হয়ে গেল বনি ইসরায়েল দিকে আল্লাহ কি সুন্দর কথা বলেছিলেন যদি তোমরা আমার দিনের উপরে থাকো তাহলে আমি তোমাদেরকে বিজয় দান করবো সে কথাকে আল্লাহ সত্য প্রমাণিত করে দিলেন এবং তার কারণ হচ্ছে বীমা সবর তারাদের সবর করেছিল ইমানের পথে তাদের অনেক পরীক্ষা দিতে হয়েছে বহুদিন পর্যন্ত তাদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে বিনা পরিশ্রমিক কাজ করানো হয়ে পারিশ্রমিকের কাজ করানো হয়েছে যেবার পৃথিবীর দেশে দেশে এখন মুসলমানের উপরে নির্যাতন আছে নির্যাতনের মোকাবেলায় প্রথম কাজটা যেটা করা লাগে সেটা হচ্ছে যে দিনের উপরে সবরের সাথে টিকে থাকতে হয় তারা অনেকেই টিকতে না পারলেও তাদের অনেকেই টিকার চেষ্টা করেছে এই জন্য আল্লাহ তাদেরকে সাহায্য করেছে মাঝে মাঝে গন্ডগোল করেছে শাস্ত্রী এবং তার কাউন যে কাজ কর্ম করে যাচ্ছিল সবগুলোকে ধ্বংস করে দিলাম ও মা কান তারা রাখিস তাদের বড় বড় রাজপ্রাসাদ অটালিকা নির্মাণ করেছিল সবগুলোকে বিরান করে দিলাম অতপর ও জেবানী ইসরা বাহার একশো হচ্ছে আমি বনি পারে নিয়ে গেলাম তারা নিরাপত্তার সাথে অত্যাচার থেকে রেহাই পেয়ে গেলা আল্লাহ কৌমিয়া কুফনা আলাহাম সেখানে বিভিন্ন রকম কিছু জাতির বসবাস ছিল সাগরের ওই পারে যখন তারা গিয়ে উঠল রাস্তা ক্রস করে তারা ফিলিস্তিনের দিকে যাবে আর পথের মধ্যে দেখতে পেল কিছু বিভিন্ন রকমের গ্রাম আছে সোসাইটি আছে সেখানে কিছু লোকজন আছে সেখানে গিয়ে দেখে তারা মূর্তি পূজার অনুসারী পূজার তাদের বিভিন্ন রকমের গরু এবং বিভিন্ন প্রাণীর মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করে কালু ইয়া মৌসা তারা বলেন হে মৌসা এজা আল্লাহান আরে আমাদের জন্য তো এরকম একটা মাহবুদ জোগাড় করোনা তাদের তাড়াতাড়ি সেরেক ঢুকে গেল হায় হায় আল্লাহ কি মুসিবত তাহলে এই জমানায় শুধু তৌহিদওয়ালা সকল মুসলিমরা সেরেক করে না আগে আগে করে এসেছে এরকম মানুষের টেন্ডেন্সি হলো চান্স পেলেই দিকে চলে যাওয়া তখন এই কথা শুনে কলা ইন কম উন হালুবন আহ আরে কি কম তোমাদের জাহিলিয়া ঢুকছে খালি জাহেলিয়তের কাজ কাজ করছো কথা বলছো কি বলো এগুলো কোথায় তাহিদ কোথায় সেরে এই লোকগুলো যারা এই পূজা করছে এরা তো হালাক হয়ে যাবে ধ্বংস তাদের পরিণতি আল্লাহকে বাদ দিয়ে মন মাবুদ নিজের হাতে বানিয়ে তার পূজা করে বাতেল সব বাতিল জিনিস মা কানুই আমানুন তারা রাখিস করছে এগুলো কি দেখে নিজেরা উৎসাহিত হওয়ার কোন জিনিস তোমাদেরকে আল্লাহ তালা এত সুন্দর নূর দিয়েছেন তা এইদের নূর দিয়েছেন আর তোমরা সেরেক দিকে সেদিকে ঝুঁকে পড়লে এরকম হয় এমন কি তাইফুর যুদ্ধে রসুল সাল্লাফের সফরে হনাইনের দিকে যখন যাচ্ছিলেন তখন সেখানে একটা বড় গাছ রাস্তায় পড়েছিল গাছের মধ্যে বাচ্ছরিক একটা পূজার অনুষ্ঠান করতো আরবের লোকেরা এবং গাছের মধ্যে অনেক কিছু লটকিয়ে রেখে রাখছে এবং সেখানে পূজার এবং এই গাছটার এই বড় গাছের কাছে চাওয়ার এবাদত করার একটা রেওয়াজ তাদের বাচ্ছরিক পূজার অনুষ্ঠান হতো ওটা খুব নাম করা ছিল তো ওটা দেখে একজন বললেন হাজির বয়ান করেছেন আবু তিনি ইসলাম কবুল করেছেন ভালোই মুসলমান কিন্তু ওই গাছটার পাশে গেলেন তিনি নিজেই বলেন খারাজনা মা রাসুল্লাহ সাল আলাই হোনফা মারানা বেসিদরা আমরা আর একটা কামালের গুফারে জাত এই যে বড় বড়ই গাছ দেখা যায় মোটামুটি গাছটা দেখতে খুব ভালোই মনে হচ্ছে অনেক বড় বড় আছে আমাদের এটা জাত আনুয়াত নাই জাত আনুয়াত ওর কাছেই আরবদের একটা বড় যেভাবে আমাদের দেশের হিন্দুরা বট গাছের বৈশাখ বৈশাখে তারা বিভিন্ন জিনিস লটকিয়ে রাখে বরকতের জন্য তো এরকম একটা জিনিস লটকানোর জায়গা পাওয়া গেছে আমাদের লটকানে তো কোনো জায়গা নেই তো এরকম আমাদের জন্য একটা জাত আনোয়াদ লটকাই রাখা যায় এরকম কিছু একটু এরকম একটা বড় গাছ এটাকে আপনি ডিক্লেয়ার করে দেন যে এইটা হলো বরকতের গাছ এ নিচে এখন তোমরা পূজা করতে পারবা ইবাদত করতে পারবা তো এইটা এই সাহাবি বলে বসলেন তো কেবল ইসলাম কবুল করছেন তোদের বুঝছেন আরকি এখন ওই যে শেরেকের প্রবণতা মানুষের মধ্যে আছে যে আমাদের তো কিছু নাই খালি আবদুল্লাহ ওদের এরকম কিছু একটা আছে একটা অনুষ্ঠান করার জন্য কিছু একটা উপলক্ষতা হওয়া দরকার এরকম কিছু একটা আপনি ডিক্লেয়ার করে দেন না ও কেন কুফু হা কাফের দিলে এরকমই একটা বড়ই গাছ ছিল আরেক জায়গায় সেখানে তারা অনেক সময় অনেক কিছু লটকিয়ে রাখতে কিছুদিন তরবারি লটকিয়ে রাখলে ওই তরবারি দিয়ে যুদ্ধ করতে গেলে অনেক বরকত হয়ে যাবে অনেক যুদ্ধে বিজয় লাভ করা যাবে মাকসুদ হাসিল হয়ে যাবে এ সময় তো মাকসুদ হাসিল হওয়ার জন্য আমাদের সমাজে কিছু আছে পাওয়া যায় কিনা বিভিন্ন মাজারে মাকসুদ হাজিরের ব্যবস্থা আছে তখন তিনি কি বল এই কথা শুনে ওনার কেমন লাখের সুরস আলী আকবর ই তিনি বললেন এইটাই বনি ইসরায়েল বলেছিল নবী মুসা আলহ সাল্লামকে ওদের মাহবুদ দেখে যে এদের মাবুদের মতো আমাদেরকে একটা মাবুত বানাই দেন না কেন আপনি একটা মূর্তি বানিয়ে দেন না কেন তোমরা তাই বললা ওই ওই স্টাইল এ বলা শুরু করে দিনা কাপড়দের এরকম পূজার বড় গাছ আছে সেখানে তরবারি লটকানো যায় খাদ বিভিন্ন জিনিস লটকানো যায় তোমরা পূর্ব জমানার গোমরাহ জাতিগুলোর গুলোর উন্নতি ফলো করবা যা দেখা যায় তাই হলো তাই হলো এখন বিভিন্ন জায়গায় এই যে অন্য অন্য জাতির কাছে খ্রিস্টান অন্যান্য সম্প্রদায়ের কাছে বিরাট বিরা তাদের যখন বুজুগরা মারা যায় সেখানে বিরাট এবাদত খানা হয়ে যায় তাদের মূর্তি বানানো হয় সেগুলোকে আবার তাদের এবাদতখানায় ঢুকানো হয় তাই না এই যে তাদের বড়দের কিছু কে আল্লাহর কাছে শরীরের মধ্যে নিয়ে যাওয়া মুসলমানদের অলি আল্লাহ পীর তাদের মাজার কেন্দ্রিক এই ধরনের চিন্তা কিভাবে মাথায় ঢুকে গেল দেখতে পাচ্ছেন আমি গেলাম একবার সাইপ্রাসে যেখানে আনহার কবর আছে তিনি একজন সাহাবিয়া রাজিউল্লাহ আনহা নবী করিম সাল্লামের ফুফুর মতো ওনার সম্পর্কে ছিল মাহার ফুফু তিনি মাঝে মধ্যে ওনার ঘরে যেতেন তো একদিন ঘরে গেলেন গিয়ে দেখলেন যে নবী করিম সাল্লাম একটু চোখ বন্ধ করেছেন তারপরে তিনি চোখ খুলে ফেললেন মুস্কি হোখ খুলে ফেললেন ইয়ারাসুল্লাহ আমার তন্দ্র লেগে এসেছিলাম দেখতে পেলাম আমার উম্মদ সাইপ্রাস বিজয় করছে তিনি বললেন সঙ্গে সঙ্গে দরখাস্ত ইয়ারাসুল্লাহ আমাকে আমার জন্য দয়া কারণ আল্লাহ তালা যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন তিনি বলেন ইনশাল্লা আল্লাহ তোমাকে তফিক দিবেন এরপর আবার তিনি চোখ বন্ধ করলেন আবার দিয়ে হাসি গেলেন এবার কেমন মুস্কি হাসি আমার দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমাকে দেখালেন আমার উম্মত তুরস্ক বিজয় করছে কনস্টানোল বিজয় করছে ইয়ারা ছিল আমাকে দোয়া কারণ আমি যেন তাদের সঙ্গে যেতে পারি যে যারা এই এই অভিযানে যাবে আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাত দেবেন সাইপ্রাসের জন্য দোয়া করলেন কনস্ট বিজয়ের জন্য দোয়া করলেন কিন্তু এই সময় তিনি আর তার জন্য দোয়া করলেন না কারণ আছে দুই জায়গাতে পারবেন না তিনি সাইপ্রাসে গিয়েছেন এবং রেওয়ায় যেটা পাওয়া যায় সাইপ্রাসে অনেক স্বাভাবিক গিয়েছেন মোয়াবিয়া রাজি আলহাম সময় সেটা পাঠানো হয় বাহিনী মতো গঠন করে পাঠানো হয় তিনি সেখানে ছিলেন আরো দু চারজন মহিলার সঙ্গে তিনি যখন সমুদ্র পাড়ি দিয়ে ওই দ্বীপে উঠেন উঠার পরে সেখান থেকে উঠে করে যাচ্ছিলেন বাহিনীর সাথে এবং তিনি চট করে কিভাবে উঠে পিঠ থেকে পড়ে যান পড়ে যা ওনা কার্সিডেন্ট হয়ে এবং ওখানে ওনার ইন্তিকাল হয়ে যায় এবং এখন ওনার কবরটা সেখানেই আছে। এই কবরটা বা বিশেষ করে একজন সাহাবিয়ার যে মানে ইতিহাস জানার জন্য আমি সেখানে গেলাম কোন কাজে সাহেবরা যখন গেলাম ইসলামী আলোচনায় সেখান থেকে ওখানে গেলাম গিয়ে দেখি সুফান আল্লাহ ওনার মাদার কেন্দ্রিক যা সেরেক হয়ে আছে আমাদের দেশে সমস্ত সেরেক ওনার মাথার উপরে এরকম কি একটা কবর পাকা করে মাথা এরকম করে বানানো হয়েছে উঁচু করে সেটার উপরে দিয়ে ওইখানে এরকম স্কার পরিয়ে দেওয়া আছে আর লম্বা কাপড় সান্দার পাকা কবর উপরে যাওয়া করে দিয়ে আবার এরকম মানে বোরকার মতো পরিয়ে দেওয়া আছে আর ওইখানে উনি তার দলবল নিয়ে ওরস করতে আসেন এখানে কয়েকদিন থাকেন তাদের জন্য এই সমস্ত হোস্টেল তৈরি করা আছে তারপরে যেটা দেখলাম ওর পিছনে মাজারের পিছনে অনেকগুলো গাছ আছে প্রত্যেকটি গাছের মধ্যে একবারে সাদা সুতা দিয়ে প্লাস্টিক দিয়ে পলিথিনের ব্যাগ কি কি লেখে এরকম কয়েকশ না কয়েক হাজার লটকানো আছে প্রত্যেকটি গাছের মধ্যে এই রাথ আনোয়া কাফের যেটা করেছে এইটা মুসাম্মসা আলহসান উম্মাতের মধ্যে এই শেরেকের দিকে যাওয়ার যে চেতনা আসলো তারা এই কথা বলার পরে মুসা আলহসান তাদেরকে জবাব দিলেন যে এদের এই কাফেরদের দের এসেক দেখে তোমরা উৎসাহিত হলে ই নাহ উল্লা মু হুমফি এরা হচ্ছে হালাক হয়ে যাবে তারা যে কাজের মধ্যে ডুবে আছে শেখের মধ্যে এই কারণে তারা হালাক হয়ে যাবে যা কিছু করছে সমস্যা কি এগুলো হক না বাতিল আমি বাদ আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য একটা মাহুদ চাইবো বুঝি আল্লাহর কাছে যে আল্লাহ আপনার এ বাদ করে কুলায়না পাঠান সমস্ত বিশ্ববাসীর থেকে করে আল্লাহ তোমাদেরকে এই ধারায় মধ্যে দিয়ে পাঠালেন তোমাদেরকে সমস্ত পৃথিবীর জাতিগুলোর মধ্যে তোমাদেরকে অগ্রাধিকার দিলেন তোমাদেরকে বাছাই করলেন নবী পাঠানোর জন্য এবং এই তৌহিদ কায়েমের জন্য আর তোমরা আমাকে আল্লাহর কাছে শেরেখের জন্য দরখাস্ত দিতে বলছ আল্লাহ তাদেরকে তাই না তো বাসাই করেছেন এখন ওরা কিন্তু শাহুল মুখতাব ইভিদি জাতি ইসরায়েল জাতি তারা তাদের দাবি হচ্ছে যে আমরা হচ্ছে আল্লাহ তালার সিলেক্টেড ভ্যারি চৌজেন নেশন কাজে তাদের পজিশন পৃথিবীর সমস্ত জাতি থেকে রেস থেকে অনেক হাই ধরে আপনি কি জবাব দিবেন ওই জমানায় বনি ইসরাইলের জমানায় তারাই ছিল পৃথিবীর অন্যরা শেরকের মেদে লিপ্তে ছিল তাদের কাছে নবী পাঠিয়ে আল্লাহ তালা তাদেরকে প্রাধান্য দিয়েছেন যখন তারা তহিদের ভাই যেটা বলেছেন দিকে চলে গিয়েছে সর্বশেষ নবী যখন আসলো তখন তো সেটা বনি ইসরাই মধ্যে আসেনি তখন আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লা সঙ্গে পাঠালেন যারা তাকে অনুসরণ করবে এখন এই বাসাই করা জাতি কারা হবে ওই নবীর উম্মতরা হবে সেই কথায় আল্লাহ তালা সুরাহ আলী ইমরানের যেটা ভাই দৃষ্টি আকর্ষণ করেছেন কুন্তুম খাই খায়রা খাই তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি তাহলে তাদেরকে যখন বলা হয়েছে ওটা ঠিক তারা যদি ওই তরিকায় থাকতো এখনো তাদের মধ্যে যারা আছে তারা যদি আবার ঠিকই তহকিদের মধ্যে চলে আসে আখিরি নবীকে অনুসরণ করে তাহলে সাদ্দাল তো তোমার পড়লো খায়রা উন্নতের মধ্যে ঢুকে গেল আর যখন এই নবীকে অনুসরণ করল না তাহলে আর ফদাল তোমার মধ্যেও থাকলো না খাই রাতের মধ্যেও থাকলো না সবটাই লস করে ফেললো কাজে এটা শুধু একটা বংশের দাবির জিনিস না যে বংশের মানুষ করে আমরা অমুক বংশের আমাদের বিরাট একটা পরিচয় আছে অনেক আমাদের সুনাম সুখ্যাতি নাকি কর্মের বড়াই দিয়ে আল্লাহর কাছে আমরা টিকব কোনটা এই কবি কি বলেছেন নহে আশ্রাফ যার আছে শুধু বংশের পরিচয় সেই আশ্রাব জীবন যাহার পুণ্য কর্মময় আস মানি উঁচু বংশ ভালো বংশ ভালো মর্যাদার অধিকারী তাহলে এই কথাটাই একটা নিরিচ্ছত্য কথা যারা এই তহিদের পতাকা উড্ডীন করবে এই তহিদের অনুসারী হবে তারাই হলো আল্লাহ বাসাই করা জাতি নবী মোহাম্মদ সাল্লা আগে এই কাজটা আল্লাহ তালা আবনী ইসরায়েলের নবীদের মাধ্যমে তাদের থেকে বাসাই করে করে তাদের থেকে এই কাজ নিয়েছেন যখন তারা এই কাজ করেছে তারা তখন উত্তম জাতি হওয়ার অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু পুরনো সার্টিফিকেট এখন ইনভ্যালিড হয়ে গেছে আর কাজে লাগবে না তো আল্লাহ তালা এই নবী মুসাদ সারা বিশ্ব থেকে বাসাই করে তোমাদেরকে তৌহিদের জন্য আল্লাহ সিলেক্ট করলেন দায়িত্ব দিলেন সারা দুনিয়ার মানুষকে তৌহিদ শিখাবে আর তোমরা চলে দিকে আল্লাহ তালা বলছেন হে তোমরা এই এমন এক জাতি যা তোমাদেরকে আমি নাজাদ দিয়েছিলাম এই কথাগুলো তো নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সময় ওই সময় মদিনার যারা ইসরায়েলি সম্প্রদায়ের লোকজন ছিল তাদেরকে এই ইতিহাস নাজাদ বহু আগে দেওয়া হয়েছে। তাদের পূর্বপুরুষদেরকে নাজার দেওয়া হয়েছে সেই কথাকেই তাদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম ফের আউনের গোষ্ঠীর অত্যাচার থেকে তারা তোমাদের প্রতি নির্যাতন করেছে তোমাদের সন্তানগুলোকে ছেলেদেরকে তারা জবাই করত আর স্ত্রীদেরকে জীবন্ত রাখতো মেয়েদেরকে জীবন্ত রাখতো তাদেরকে মেয়েদেরকে জীবন্ত রাখলে আর সমস্ত ছেলেগুলোকে শেষ করে দিলে কি হতে পারে সোসাইটির মধ্যে তাদের ইজ্জত আবরুর কি পরিমাণ লঙ্ঘন হতে পারে তাদের বিয়ে সাথে না হলে তারা তাদেরকে কিভাবে ব্যবহার করা যাবে কত নিচু হীন ব্যবহার তাদের প্রতি করা হয়েছে সেই অবস্থা থেকে আমি তোমাদেরকে নাজার দিয়েছি এইরকম একটি কঠিন বলা মুসিবতের উপর তোমাদেরকে জীবন কাটাতে হয়েছে তোমাদের আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা তোমাদের জীবনে এসেছিল সেই ওই অবস্থায় তোমরা থাকবে কিনা পরীক্ষা তোমাদেরকে দিতে হয়েছে তাই হোক সেই পর্যায় শেষ করা হয়ে গেল আল্লাহ তালা মুক্তি দিলেন ফেরানকে ডুবিয়ে মারলেন ওই পারে ওনারা চলে গেল সেরেক নিয়ে কিছু কথাবার্তা হলো এরপরে ওনাদের আরেকটি ঘটনা ঘটল যেটা মুরসা আলাহামকে আল্লাহ তালা অ্যাপয়েন্টমেন্ট দিলেন যে আল্লাহ সেই খাস কথাবার্তা বলবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য উপযুক্ত হতে ওনাকে ৩০ দিন আল্লাহ তালা রোজা রাখা এতে কারাতে নৃত্য থাকতে বললেন সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার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 সবসময় আধুনিক করবে ও আত্ম ৩০ দিনের কথা বলেই আল্লাহ নিয়ে গিয়েছিলেন ওই কাউমকে ওখানে রেখে তিনি বললেন যে তোমরা এখানে থাকো আল্লাহ আমাকে দেখেছেন। আমি আল্লাহ সান্নিধ্যে যাব তিরিশ দিন আমাকে আল্লাহ বলেন আমি আবার কি করলাম ও আত্মা না হ্যাঁ আমি তিরিশ দিন পরে মুসাকে বললাম যে মুসা আরো দশটা দিন থাকো চল্লিশ দিন কমপ্লিট হোক তিনি আল্লাহ তালার সঙ্গে তো থাকতে কথা বলতে অর্থাৎ আল্লাহ তালার সঙ্গে খাস সম্পর্ক তৈরি হচ্ছে এই এবাদতের মধ্যে এই খাস সম্পর্কটা একটা জরুরি জিনিস এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম ওয়াহি নাজির হওয়ার আগে কোথায় যেতেন বেশি বেশি করে হেরা আগুহায় ওনার মনের ভিতরে কি এসে গেল যে ওখানে গিয়ে উনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা আল্লাহ তাল্লা কে নিয়ে চিন্তা করা কিভাবে আল্লাহকে পাওয়া যায় এত মাবুদের খেলা এত এবাদত এত মূর্তি এইগুলো তো কিছুই না তাঁর দিদে যে আল্লাহ সৃষ্টিকতা তিনি কই তাকে কিভাবে পাওয়া যাবে কারণ তার আগে তো আর তিনি নবী হননি কোনো খবর এখনো আসেনি তারা করছেন অনুসন্ধান করছেন এইভাবে তার শেষ পর্যায়ে এসে কি হলো এক্লাদি খালাক নাজিল হয়ে গেল তবে আল্লাহ তার আকাশ থেকে পাওয়ার ওয়াহি পাওয়ার আগে উনি অনেকদিন ওনাকে হেরাগ্রহাতে এভাবে থাকা হয়েছে এই এক ধরনের মতন ঠিক একই জিনিস মুর্সি আল্লাহ প্রস্তুতি করতে ওহির ভার বহন করতে হলে অনেক আল্লাহ তালার গভীর সম্পর্কে স্থাপন করতে হবে সেই জন্য দুনিয়ার ঝামেলা থেকে আল্লাহ তালা ওনাকে ডেকে নিয়ে গেলেন তিনি চলে গেলেন চল্লিশ দিনের জন্য কমপ্লিটও করলেন যাওয়ার সময় বললেন তার পক্ষ থেকে দায়িত্ব পালন করবে আমার প্রতিনিধি হিসাবে বনি ইসরাহলে লিড করবে নেতৃত্ব দেবে তাদেরকে খেয়াল করবে দিন শিখাবে পাহারা দেবে আশ্লেখ আর সংশোধন করবে কোনো মিস্টেক হয়ে গেলে কারণ করে দিবে মাঝে মাঝে গন্ডগোল আর যদি না সব জায়গায় থাকে কিছু ফাঁসাদ সৃষ্টিকারী লোকজন থাকে মানে আপনি কোনো জায়গায় দেখবেন মসজিদ ঠিক চলতেছে দুই চারজন আসে ফাঁসাদ সৃষ্টিকারী সব মসজিদ খোঁজলেন প্রায় মসজিদে গিয়ে দেখবেন যে কোনো ভালো কাজে কাজে ওখানে ফাঁসা সৃষ্টি করছেন যদি তুমি ওদের কথা শুনবে না হাকের উপরে টিকে থাকবে এরকম নসিহত করে তিনি গেলেন এরপরে তিনি আল্লাহ তালার কাছে হাজিরা চলে গেলেন চল্লিশ দিন কমপ্লিট করার পরে যখন মুসা আল্লাহ ইসলামের অ্যাপয় টাইমটা এসে গেল আমার সঙ্গে তার কথা হবে ওই ওই জায়গায় পৌঁছে গেলেন তিনি ও কাল্লাহ আল্লাহ তালা তার সঙ্গে সরাসরি কথা বললেন হচ্ছে কালিমুল্ল কালিমুল্লাহ অর্থ কি যার সঙ্গে আল্লাহ তালা কথাবার্তা বলেছেন আমাদের দেশে একজন নাম আছে কালিমুল্লহ তো আল্লা সঙ্গে তো আর এইভাবে কথা হয়নি তার সাথে তৃপ্তি হচ্ছে না এখন কি বলে আল্লাহ আপনাকে একটু দেখতে মনে একটু দেখাবেন আপনাকে একটু দেখা দেবেন একটু দেখা দেন না আমি একটু দেখি আল্লা তালা বললেন তুমি তো আমাকে দেখতে পাবে না এখন এই কথা বলে থেমে গেলে মুরসা আল্লাহ মনের আর্যটা তুমি মিটল না খুব নেগেটিভ হয়ে গেলো হয় যে অনেক সময় বাচ্চা কাচ্চা আবদার করলো মা বাবা যদি বলেন এটা হবে না এটা এটা এটা ঠিক না তখন তারা একটু নেগেটিভ হয়ে যায় তাদের মনটা ছোট হয়ে যায় তো মুরসা আল্লাহাম এতটুকুন আমাকে তো দেখতে পাবে না আসলে তো কেউ দেখতে পাবে না এই জমিনের মধ্যে আল্লাহকে দেখতে পাবে কোন জায়গায় জান্নাতে আখরাতে দেখা যাবে দেখা যাবে না কারণ দেখার জন্য যে বডি লাগবে যে চোখ লাগবে ও চোখ তো আমাদের নাই আল্লাহর যে নূরের তাজাল্লি আছে চোখ টুক সব শেষ করে দিয়ে জলে পড়ে সাই হয়ে যাবে আল্লাহর শান আর আখরাতে এই বডিকে আল্লাহ তালা চেঞ্জ করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য এবং সেখানে আল্লাহ তালার দৃষ্টি দেখে সেটা সহ্য করতে পারবে চোখ আর দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে এটাই হলো পরীক্ষা আল্লাহ মেনু না বিল রাই আল্লাহকে না দেখে ইমানের এই পরীক্ষায় পাশ করতে হবে দেখলে তো কাফেরও বিশ্বাস করে ফেলবে দেখার মধ্যে তো আর কোন ইমানের পরীক্ষা থাকলো না টেস্ট থাকলো না তো আল্লাহতালা এই কথা বলে থামলেন না বললেন যে ঠিক আছে ওলা কিন্তু ইলাল জাবাল এই যে সামনে পাহাড়টা আছে ওদিকে দেখো সেখানে আমার উপস্থিত হজম করতে তুমিও দেখতে পাবা কিন্তু পাহাড়ের অবস্থা যদি কাহিল হয়ে যায় তাহলে তুমি বুঝে নিবা যে তোমার পক্ষেও টিকে থাকা সম্ভব হবে না কাদের দেখার চিন্তাটা হবে না একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে মুসা রাজকে বোঝাতে কি হয় দেখো আগে তিনি পাহাড়ের দিকে তাকাতে বললেন যখন তিনি কোন একটা কোন অঙ্গুলের তর্জনী দিয়ে এরকম করে ইারা করলেন ওই পাহাড়টা দেখে এমন আলো এমন নূর তার আভা এভাবে হিট করলো পাহাড়টা একদম হয়ে গেল পাউডার হয়ে গেল আর সে যে কম্পন সৃষ্টি হলো এবং সে যে ঝলক আসলো বিজলির চমকানির মতো এইটার কারণে মুসা আল ইসলাম সহ্য করতে পারলেন বেহুশ হয়ে পড়ে গেলেন খাররা মূসা সয়খা সয়াখনি বেহুস হয়ে গেলেন এরপরে কিছুক্ষণ পরে যখন হুঁস আসলো হুঁসটা আসলো এসে সঙ্গে সঙ্গে মূসান হাসিন বললে শুভান কা আপনি মহান পবিত্র কত পবিত্র আপনি তুপ আমি তো করলাম যে খাবার অন্যায় আবদার করেছি যেটা আমরা সহ্য করা সম্ভব না যেটা সম্ভব নয় সেটা আবদার করেছি ঠিক হয় নাই আমি তবা করছি আমি সর্বপ্রথমে আপনার উপরে আপনার আপনার আপনার ব্যাপারে ব্যাপারে ক্ষমতার ব্যাপারে কোনটার ব্যাপারে আমার কোন আপত্তি নাই আমি পরিপূর্ণ ইমান সবার আগে এখন মুসা আলাসের মনে আর কোনো আপত্তি আছে আহারে দেখতে চাইলে দেখতে পারলাম না এখন ওর আপত্তি থাকবে না আর এই কাজটা না করি আল্লাহ যদি বলে দিতেন আমাকে তো তুমি দেখতে পাবে না তাহলে মেনে নিতেন ঠিকই কিন্তু মনের ভিতরে একটু আফসুস থেকে যেত এখন আর আফসুস নয় মুসায় বুঝতে বুঝতে পেলেছে যে অসম্ভব আল্লাহ তালা কুদরত এবং শান এবং আমাদের এটা সহ্য করার শক্তি আমাদের সৃষ্টির সীমাবদ্ধতা এই দুই কারণে সম্ভব নয় ওনা মিনি তিনি সর্বপ্রথম মুসলিম এর অর্থ কি তার আগে কেউ দুনিয়া মুসলিম ছিলেন না এখন আপনাকে দেখার ক্ষেত্রে আর কেউ এটা স্বীকার করুক না করুক আমি সবার আগে এই জন্য আরো এসেছে যেমন ইনস এটা সারা হ্যাঁ আল্লা এটা করার জন্যে আমি নির্দেশিত হয়েছি আমি কোন শরিক করি না আল্লাহর কোন শরিক নেই আর আমি সবার আগে মুসলিম আমি কি আমি সবার আগে মুসলিম হলাম আমার যারা বড় তারা আমার আগে মুসলিম হয়েছে কিন্তু আমি আমার দিক থেকে আল্লাহ তালার কাছে আমার যে সম্পর্ক আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সবার আগে মুসলিম হয়ে যাচ্ছে হয়ে গেলাম আর কেউ যদি হতে দেরি করে করুক কিন্তু আমি আর দেরি করব না এই স্পিরিটটা কি বুজানো হয়েছে তো আল্লাহতালা এখন মুসা আল্লাহ সাল্লামকে ঘুস ফেরত আসার পরে এখন আল্লাহ তালা যে কাজের জন্য ডাকছেন সেই কাজটা এখনো কমপ্লিট হলো না কিছু কথাবার্তা বলছে আর মুসা আল্লাহ আবদার করে বলছেন আসলে অ্যাপয়েন্টমেন্ট কি জন্য দিয়েছেন সেটা এখনো সারাই হয়নি এই ফাঁকে দিয়ে বিরাট নাটক ঘটে গেল একটা এই দৃশ্য শেষ হওয়ার পরে এখন আল্লাহ তালা ওনার সঙ্গে কথা বলছেন কলায়ামে কালামি ফাখুজ মােন তো আপনাকে আমি বাসাই করেছি মানুষদের মধ্য থেকে আমার এ রেস দেওয়ার জন্য। আমার কালাম কথা বলার জন্য। আর আমার ওয়াহী, ফাকুজ মা আই আমি যা দিলাম এগুলোকে ধরেন ভালো করে অকুমিন আর আপনি শকর গুজার অন্তর্ভুক্ত হয়ে যান ওনাকে করেছেন রেশা আল্লা দায়িত্ব ওনার সঙ্গে আরেকজনও তো ছিলেন তিনি কে হারুন আল ইসলাম তো উনি গেলেন কই ওনাকে বাসাই করেছেন সে খবরটা এখানে নাই এখানে শব্দ ব্যবহার করা হয়েছে বেশালাতি রাসুল আরেকটা শব্দ হচ্ছে হারুন আলাহাম রাসুল নন তিনি কি নবী আর মুসা আলাুল এবং নবী দুইটাই নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য কি রাসুল ই নবী সব নবী রাসুল নন বড় বড় সমস্ত নবীগণ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী এবং রাসুল ইব্রাহিম আলাহ সাল্লাম নবী এবং রাসুল ইসা আলাইসাল্লাম নবী এবং রাসুল মুসা আলাই সালাম নবী এবং রাসুল অর্থাৎ যিনি বড় নবী কিতাব পান এবং যিনি ইন্ডিপেন্ডেন্ট আলাদা একটি শরীয়ত পান তিনি হচ্ছেন রাসুগুল আর যিনি নবী হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু ওনার কাছে আলাদা কোন কিতাব আসেনি আলাদা কোনো শরীয়ত আসেনি তিনি পূর্ববর্তী কোনো নবীর বা সমসাময়িক কোন নবীর শরীয়তকে অনুসরণ করছেন তিনি হচ্ছেন শুধুমাত্র নবী ওহি আসে ঠিকই কিন্তু কোনো কিতাব আসে না এবং কোন শরীয়তে আসেনা তার এক্সাম্পল হচ্ছেন হারুন আলাই তিনি করছেন। ইব্রাহিম আলহামের কাছে সোহ এসেছে শরীয়ত এসেছে তিনি এবং রাসুল আর লুত আলহাম ইব্রাহিম আলাহামের শরীয়তকে অনুসরণ করেছে ওনার আলাদা কোন সাহিফা অথবা আলাদা কোনো। শরিয়ত আসেনি তিনি হচ্ছেন শুধুমাত্র নবী এই জন্য এখানে বলা হয়েছে হেমুসা আমি তোমাকে সিলেক্ট করেছি মানুষদের মধ্য থেকে উপর দায়িত্ব দিয়ে আমার রেসার দায়িত্ব দিয়ে দিতে রসুল বানাতে অবে ক্যালামি এবং আমার কালাম দিতে কথাবার্তা বলার ক্ষেত্রে এবং হে দেওয়ার ক্ষেত্রে কিতাব দিবে আসবে সামনে ফাঁকুদা কাজেই ভালো করে ধরেন নেন গ্রহণ করেন যা আমি আপনাকে দিলাম অকুম মিনা শাহীন আর শকর হন কারণ এইরকম নবী রাসুলের পজিশন পাওয়া এটা কি আল্লাহ শকর গুজার হওয়া লাগবে এই জন্য রসুল অনেক শুকর হতেন আল্লাহ তালা অনেক শকর হয়েছে তিনি এবাদত করতে করতে শকর আদায় করতে করতে পা গুলো ফুলে যাচ্ছে দাঁড়াতে দাঁড়াতে তাহাজত পড়তে পড়তে মা এসব বলেন আপনি এত কষ্ট কেন করছেন এত আল্লাহর কাছে ইস্তেফা তবা কান্না কাটি কেন করছেন আল্লাহ তো আপনার আগের পিছিয়ে সব মাফ করে দিবেন বলে দিয়েছেন তখন তিনি কি বলেন্লাহ কোন আবদম শাকুরম আমি কি আল্লাহ তাহলে তাহলে গুজার বান্ধব হব না তিনি সব মাফ করে দিলেন দিচ্ছেন দেবেন সুসংবাদ দিয়েছেন এই জন্য তো শুক্র করতে গিয়ে আমার আরো বেশি আবাদত করা আল্লা শুক্রিয়া শুকর গুজারি চান আমি লিখে দিলাম তার জন্য প্লেট প্লেটার মতো একেবারে সমস্ত তাওরা একসঙ্গে লিখিত আকারে প্লেট হয়ে শিট হয়ে হয়ে ওনার কাছে আসছে কোন কোন উঁটের বোঝা ছিল শীতের মধ্যে লেখা এক সঙ্গে নাজিল হয়েছে আর কোরআন এক সঙ্গে নাজিল হয়েছে কত বছরে তেইশ বছরে আর ওনার সব রেডিমেড চলে আসলো তো কেউ বলবেন যে এত বছর লাগলেন কোরআনের জন্য এক একসঙ্গে দিয়ে এক দিয়েছেন একসঙ্গে না ভালো হইতো আস্তে আস্তে দিয়েছেন কারণ আখরি নবীকে আল্লাহ তালা যে শরীয়ত দেবেন ক্যামত পর্যন্ত থাকবে এবং সেটা আমাদের হুকুমকে করা হয়েছে ফাইনাল করতে করতে ঠিক করতে করতে এটা ক্যামত পর্যন্ত যে শরীয়তটা টিকে থাকবে যে কিতাব কিতাবটিকে থাকবে সেই কিতাবের জন্য আল্লাহ এক সঙ্গে দিলে এটা খাপ খাবে না এটাকে অ্যাডজাস্ট করে করে একটু ন্যাচারালি গ্রাজুয়ালি প্রসেস করে করে মদকে আল্লাহ তালা তিনবারে হারাম করেছেন একটা ভ্যারি সাইন্টিফিক আল্লাহ কোরআনকে দিয়েছেন এবং জাতি করে কেমন পর্যন্ত কোরআন নতুন কোন পুরনো বই না কোরআনে কোনো তত্ত্ব কোন সাইন্স চ্যালেঞ্জ করতে পারবে না যদি গায়ের জোরে চ্যালেঞ্জ করে অবশ্যই মিথ্যা কোনো সন্দেহ নাই রা লিখালি লা রই বাফি কিন্তু তাও রাত এমন একটি শরীয় সেটা বহুদিন চলবে না কিছুদিন কয়েকশ বছর বা একাধিক এক হাজার বছর চলতে পারে এরপরে এটা অচল হয়ে যাবে সেদিন ওটা একবারে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু যেটা হাজার হাজার বছর থাকবে সেটাকে আল্লাহ তালা ভেরি সাইন্টিফিক প্রসেসে তেইশ বছরে আল্লাহ সেটাকে নাজিল করেছে আমি তার কাছে বোর্ড আকারে শীত আকারে দিলাম মিন মিনকুল্লিস সকল বিষয় ওয়াজ নাসিহাত শিক্ষামূলক কথা ছিল এই তাওরাতের মধ্যে ও তাফিলা লিক প্রত্যেকটি বিষয়ের হুকুম আহকাম কোনটা হক কোনটা বাতিল কোনটা কোনটা কিছু বিস্তারিত খোলাখুলি আলোচনা করে দিয়েছিলাম দিয়ে পাঠিয়ে দিলাম তার কাছে ওই অ্যাপয়েন্টমেন্টের শেষে কথাবার্তা শেষে দাও তোমার এই শতটির বোঝা তাওরাত কিতা দিল হয়েছে ধরা যা এবারে নাও নিয়ে যাও উন্মতের কাছে কিভাবে নিতে হবে ফুদহা বে কৌয়াহ শক্তিশালী ভাবে ধর শক্ত করে ধর আস্তে করে হালকা করে ধরলে হবে না এই যে জিনিস দিলাম এটাকে শক্ত করে ধরতে হবে মজবুত করে ধরে রাখতে হবে আল্লাহ তারা যেভাবে আমাদের কোরআন বাপারা কি বলেছেন ওয়াহে আল্লাহ রজ্জুকে শক্ত করে ধর আল্লা তারা জিনিস হলো কোরআন এবং রসুল কি বলেছেন হ্যাঁ এজুকে শক্ত করে ধরো তামা কুবিহা শক্ত করে ধর আদু আলাইহা বিনাজে তোমাদের হাত থেকে সেটাকে দাঁত দিয়ে ধরার অর্থটা কি এটাকে ফিজিক্যালি শক্ত করে ধরা কিতাবকে গুরুত্ব সহকারে স্টাডি করা লেখাপড়া করা হুকুম হকাম জানা এবং নিজেদের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব জায়গায় এই কিতাবকে কায়ম করা অর্থ হলো তাই সকল জায়গায় এটা করা এইভাবে সিরিয়াসলি ধর সিরিয়াসলি এটাকে গ্রহণ করিয়া হুদু বি হা আর তোমার কমকে বলো এই কিতাবকে সুন্দর করে পড়বে আর এই সুন্দর সুন্দর যে কথাগুলো তালিমাতই দেখাবো তোমরা যাত্রা পাড়ি দিবে যখন বিভিন্ন ফাঁসে কৌমদের দেশ অঞ্চল তোমাদেরকে দেখানো হবে যারা নবীদের সঙ্গে করেছে তুমি দেখতে পাবে কৌমি আদ কমে সাবুদ অনেকগুলো জাতির মধ্যে ইতিহাস তোমার সামনে আসবে পথ পাড়ি দিয়ে দিতে দেখতে পাবে ওগুলো থেকে শিক্ষা নেবে যারা নবীদের সঙ্গে বেয়াদি করেছে আল্লাহর কিতাবের সঙ্গে বেয়াদি করেছে আল্লাহর দিনের সঙ্গে বেয়াদি করেছে তাদের প্রতি কি শাস্তি নেমে এসেছে যুগে যুগে এগুলো দেখে নিও যাতে করে কখনোই তোমার উম্মত এইরকম শাস্তির দিকে এগিয়ে না যায় নসিহাত করে পাঠিয়ে দিলেন মুসা আল্লাহ সালাম আসলে আর এই তিরিশ দিনে চল্লিশ দিনে এখন বিরাট অঘটন ঘটে গেছে তার কমের মধ্যে সে অঘটনের খবর আমরা পরের দিন শুনবো আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ তারা কিভাবে গরু আবিষ্কার করে গরু পূজা শুরু করে দিল তার আগে আরেকটু কথা আছে এই যে নসিহত আল্লাহ তালা করছেন শক্ত করে ধরতে বলল কিন্তু এই নসিহত সবাই ধরবে না এরা যে উল্টাপাল্টা করবে সেটাও আল্লাহতালা ইন অ্যাডভান্স মুস আল্লাহ বলে দিচ্ছেন তবে আমি অচিরেই আমার আয়াত থেকে সরিয়ে নিয়ে যাবো ওই লোকগুলোকে যারা জমিনের মধ্যে তাকাব্বর করে গর্ব অহংকার করে দাপড় দেখিয়ে বেড়ায় ওই সমস্ত প্রভাবশালী দুষ্কৃতিকারীগুলো আমার আয়াত যতই দেখুক তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের কপাল এটা থাকবে না এটা মনে রেখো সারা দুনিয়ার মানুষই ইসলামকে কবুল করবে না হে মূসা তোমার এত সুন্দর কিতাব দেখে সবাই যে গ্রহণ করে ফেলবে এটা মনে করো না তোমার উন্নতির ভিতরে দেখবা এই কিতাবটিকে সরে দেওয়ার লোকজন পাওয়া যাবে তারা যখনই হেদায়তের রাস্তা দেখবে কখনই তারা হেদায়তের রাস্তাকে গ্রহণ করবে না তাদের এটা পছন্দ নিয়ে হবে না এই রাস্তা তাদের মনপুত হবে না তারা কোনটার দিকে যাবে যারা গোমরাহ রাস্তা যখন যেটা তারা পাবে দেখবে ওইটা তাদের কাছে খুব পছন্দীয় হবে গমরাহির রাস্তা পথভ্রষ্টা হবে তাদের কাছে আকর্ষণীয় সেটাকে তারা মজবুত করে ধরবে কেন তাদের এই অবস্থা হবে যারা জেনে শুনে জেনে বুঝে আমার আয়াতকে অস্বীকার করে আমার দিনকে মানতে অস্বীকার করে আমার কিতাবকে উড়িয়ে দেয় এবং গ্রাফেল হয়ে থাকে তাদেরকে আল্লাহ শাস্তি স্বরূপ এই দিনের নিয়ে আমার থেকে বঞ্চিত করে দেন বঞ্চিত করার জন্য আল্লাহ কি করেন খাতাম আল্লাহ আল্লাহ লুভেম করে দিয়ে দেন যে যখন মানুষ দিনের অন্ধভাবে দিনে দুশ্মনী করে আল্লাহ তালা তাদের দিলে তাও বা রাখবেন মৃত্যুর আগে কখনো হবে না এদেরকে আল্লাহ বঞ্চিতই করবেন। কারণ এটা তারা তারা গাফিল হয়েছে এবং তারা হককে অপছন্দ করেছে তাদের নফ্সের মধ্যে বাতিল খুব আকর্ষণীয় ছিল হক তাদের কাছে ঘৃণার কারণ ছিল আজকে মুসলমানরাও ইসলামকে ঘৃণা করে এরকম মুসলমানকে জমিনে আসে না নাই ইসলামী দুশ্মনি করে আসেনা নাই এদের কপালে এদের কপালে আল্লাহ ইসলাম রাখেন যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করেছে মিথ্যা বলে দিয়েছে এবং আখেরাতে আমার সঙ্গে দেখার বিষয়টা কেউ মানেনি হাবি তাদের সকল কাজকর্ম বেকার হয়ে গেল কোনো কাজে লাগবে না তাদের দুনিয়ার শক্তি কোন দেশ তারা জয় করে ফেলেছে হাতের মুঠায় নিয়ে এসেছে কোন জিনিস তারা তাদের হাতের মধ্যে নাই সব চলে এসেছে মনে হয় তারা মনে করে তারা অনেক কিছু করে ফেলেছে তারা অনেক কামিয়াব হয়ে গেছে কিন্তু তাদের সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেছে এটা তারা বুঝতে পারছে না হচ্ছেই তারা বুঝতে পারবে হালিফাউনকে ঐচারই তো শাস্তি দেওয়ার কথা ওইচারি পাওনা দেওয়ার কথা যেটা তারা করেছে কর্ম অনুযায়ী তাদের কর্মফল হবে এর বাইরে তারা তারা কিছু আশা না করে আল্লাহ তারা থ্রেট করে দিচ্ছেন এবং আমাদেরকে জানিয়ে দিলেন কিভাবে নবীর উম্মতের মধ্যে এরকম দুষ্কৃতিকারী সৃষ্টি হতে পারে ফাসাদ মুফসে হতে পারে কিভাবে এই ইসলামের দুশ্মনী অন্যদের পক্ষ থেকে আসতে পারে যেটা আমরা আমাদের যুগে দেখি ইসলামের বিরুদ্ধে এত দুশনী এবং এত সুন্দর দিনকে নিয়ে কি ধরনের মানে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে দিনকে কেউ পালন করতে গেলে তার প্রতি দুশ্মনী করা হচ্ছে একই দিনই যুগে যুগে হয়েছে সামনের দিকে হবে এই নসিহত করে তিনি তাকে ছেড়ে দিলেন মুসা আল্লাহিস্লামকে তিনি তার কমের কাছে আসলেন এখন এফা কে দিয়ে বিরাট দল সেটা দেখে উনি কিভাবে ডিল করলেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল সালমার ডিজাইনার আবহা হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাপ্তান ওপেন বিশাল সমাহার